প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনরা আসসালামাইকুম ওর অবরাকাতবাহ দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান আ ডেট উইথ ডা জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক যেসব কাজ করলে রোজা ভেঙে যায় আর রোজা অবস্থায় যেসব কাজ করা নিষিদ্ধ তো ডা জাকির जगुल कर ले रोजा भेगे जा আর নবিসের হাদিসে আছে আল্লাহ পবিত্রকরণে বলেছেন আয়াত একশো সাতাশি তোমাদের স্ত্রীদের সাথে সঙ্গত হও এবং আল্লাহ তোমাদের যা দিয়েছেন তা কামনা করো অর্থাৎ এবং তোমরা পানাহার করো যতক্ষণ রাতের কালো রেখা থেকে সকালের সাদা রেখা স্পষ্ট না হয় এরপর রোজা রাখবে রোজা পূর্ণ করবে রাত না আসা পর্যন্ত এখানে আমরা তিনটা কাজ পাচ্ছি খাওয়া দাওয়া পান করার সহবাস এছাড়া সৈহাদিসেও কিছু কাজের কথা বলা হয়েছে যেগুলো নিষিদ্ধ রোজা ভাঙার কারণগুলোর যদি ক্যাটাগরি করেন তাহলে সব মিলিয়ে মোট দশটা কারণে আমাদের এই রোজা ভেঙে যেতে পারে এগুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায় প্রথম ক্যাটাগরিটা হচ্ছে যে সেই কাজগুলো যেখানে আমাদের শরীরের ভেতরে কিছু ঢোকাচি এগুলোর মধ্যে মোট চারটা জিনিস আছে প্রথমটা হচ্ছে পানাহার করা দ্বিতীয়টা হচ্ছে এমন কোনো কাজ যেটা পানাহার করার পর্যায়ে পড়ে যায় তৃতীয় হচ্ছে ঔষধ খাওয়া পিল খাওয়া ইঞ্জেকশন নেওয়া যেগুলো পুষ্টিগ্রহণের মতো করে নেওয়া হয় অথবা যেটার সাথে পানাহারের মিল আছে এর ভেতরে রক্ত নেওয়া আছে চার নাম্বার এটা অনেকটা কিডনি ডায়ালিসিসের মতো যেখানে রক্ত বের করা হয় বিশুদ্ধ করা হয় কিছু পুষ্টিকর উপাদান দিয়ে আবার শরীরে ঢোকানো হয় দ্বিতীয় ক্যাটাগরি যেগুলো শরীর থেকে বের হয়ে যায় এখানে মোট ছয়টা জিনিস আছে এক নম্বর হলো সহবাস করা দুই নম্বর হস্ত মৃত্যু করা তিন নম্বর হলো রজস্রাব চার নাম্বার প্রসব পরবর্তী রক্তস্রাব পাঁচ নম্বর হচ্ছে ইচ্ছে করে বমি করা আর ছয় নম্বরটা হচ্ছে শরীর থেকে রক্ত বের করা যেমন ইনজেকশনের মাধ্যমে বা এই ধরনের কোনো কিছু তাহলে সব মিলিয়ে এই দশটা কারণে আমাদের রোজা ভেঙে যেতে পারে আপনি যে দশটা কাজের কথা বললেন এখন কি আমাদের বলবেন এই কাজগুলোর মধ্যে কোন কাজটাকে সবচেয়ে গুরুতর পাপ বা গুণা বলে ধরা হয় যেগুলোর কারণে রোজা ভেঙে যায় যে কাজটা এগুলোর মধ্যে সবচেয়ে গুনহার সবচেয়ে খারাপ যেগুলোর কারণে রোজা ভেঙে যায় সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা সেটা হচ্ছে সহবাস করা যখন যৌন সঙ্গম করবেন যখন স্ত্রীর সাথে সহবাস করবেন তখন এতে আপনার রোজা ভেঙে যাবে সেখানে বীর্যপাত হোক বা না হোক আর এজন্য অনুশোচনা করতে হবে দিনের বাকি সময়টা রোজা রাখতে হবে এই রোজাটা পরে রাখতে হবে এবং এজন্য আপনাকে কাফারাও দিতে হবে সৈ হাদিস অনুযায়ী আমাদের প্রিয় নবী বলেছেন এটার উল্লেখ আছে সৈব বুখারিতে খন্ড নম্বর তিন বুক অফ ফাস্টিং হাদিস নম্বর এক একজন লোক নবীর কাছে এসে বলল আমি ধ্বংস হয়ে গেছি হে নবী আমি ধ্বংস হয়ে গেছি নবী জিজ্ঞেস করলেন কি হয়েছে লোকটা বলল আমি রোজা থাকা অবস্থায় আমার স্ত্রীর সাথে সবাস করেছি তখন নবী বললেন তুমি কোন দাসকে মুক্ত করে দিতে পারো। লোকটা বলল না পারব না তখন নবী বললেন তুমি কি একটা না দুই মাস রোজা রাখতে পারবে তুমি কি একটা না ষাট দিন রোজা রাখতে পারবে লোকটা বলল না পারব না তখন নবী বললেন তুমি কি ষাট জন গরিব লোককে খাইয়ে দিতে পারবে সে লোকটা বলল না তাও পারব না তারপর হাদিস আরো বলছে এক কথা এই হাদিস আমরা জানতে পারি যে কেউ যদি রোজা রেখে সহবাস করে এটা হচ্ছে একটা বড় যে যেসব কাজে রোজা ভেঙে যায় তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং বড় গুনা আর যে লোক এই গুনা করবে সে সাথে সাথে আল্লাহতালার কাছে তবা করবে আর তার কাছে ক্ষমা চাইবে সেদিনের বাকি রোজাও পালন করবে আর রমজান মাসের পরে একদিন সে এই রোজাটা রাখবে জন্য কাফারাও দিতে হবে সেটা আমরা এই হাদিস থেকে জানতে পারি যে যদি পারে তাহলে একজন দাসকে মুক্ত করতে হবে যদি দাসমুক্ত করার মতো টাকা না থাকে অথবা মুক্ত করার মতো কোনো দাস না থাকে তাহলে সে একটানা না দুই মাস রোজা রাখবে রোজা থাকবে ষাট দিন সে যদি এটাও করতে না পারে তাহলে জন গরিব লোককে খাইয়ে দেবে আর একজন লোকের জন্য এই তিনটা অপশান দেওয়া হয়েছে যেটা তার জরিমানা হিসেবে হবে কাফারা হিসেবে তবে যদি কেউ প্রথমটা করতে পারে তাহলে অন্যগুলো করার দরকার নেই প্রথমটা হচ্ছে কোনো দাসকে মুক্ত করা যদি এটা করতে না পারে যদি টাকা না থাকে অথবা কোন দাস না থাকে তাহলে পরের অপশনে যেতে পারে তার মানে একটা না দিন রোজা রাখতে হবে যদি সে এই কাজটাও করতে না পারে একটা না দিন রোজা রাখতে না পারে ধরেন সে কয়েকদিন রোজা রাখলো তারপর একদিন ভেঙে ফেললো তারপর আবার শুরু করতে হবে তাকে রোজা রাখতে হবে এক টানা ষাট দিন যদি তার এটার যেটা করতে পারে সেটা হচ্ছে ষাটজন গরিব লোককে খাইয়ে দেবে আর প্রত্যেক গরিব লোককে খাবার দিতে হবে আনুমানিক অর্ধেক সা এক মানে হচ্ছে আনুমানিক দুই হাতের তিন মুঠো পরিমাণ তাহলে একজন লোকের অর্ধেক সা সেখানে যে খাবারের রেতে আছে ষাটজন লোকে খাওয়াতে হবে সহবাসের কারণে কারো রোজা ভেঙে গেলে তাকে এভাবে জরিমানা দিতে হবে কাফাড়া দিতে হবে খাবারের পরিমাণ এই ব্যাপারটা একটু পরিষ্কার করে নিচ্ছি আমার নিজের বোঝার সুবিধার জন্যে এখানে সেটা কি একদিনের খাবারের পরিমাণের সমান হবে হ্যাঁ এক কথায় এটা হবে একদিনের খাবার সেই দেশের রীতিটা যেমন হতে পারে আমেরিকা একরকম ইংল্যান্ড আর একরকম আবার ভারতেও আলাদা তবে নবীর সময় এটা ছিল একটা হাদিস বলছে যে এক মুদ মাংস অর্থাৎ হাত বাড়িয়ে দিলে এক মুঠো যে পরিমাণ মাংস ধরবে এটা করবেন গরিব কোনো লোককে খাইয়ে দিতে চান তাকে তৃপ্ত করতে যদি চান তাহলে এক কথায় কাফারা হিসেবে ষাটজন গরিব লোককে খাইয়ে দেবেন আর तक खाबर हिसेब अनुजी कपड़ा हिसेबी गरीब मानुष के खुजे ना पाई कीाची एलि खोज कर देव हाँ अवश्य बर्तमान कठिन ना खवान लोक पावे ना पृथ्वी एम जैगार कथा सुनिने बिना पसा खान जो लोक पाव जाए ना एखे पा तब बहरे एक घरा घुरी कर देश अवश्य पा आल्ला दुआ करें ना थकेशन आस्ला इनशाला इनशाला ডা জাকির এবারে কি বলবেন যে দ্বিতীয় সর্বোচ্চ গুরুতর পাপ কাজটা কি যেটার কারণে রমজান মাসে রোজা ভেঙে যায় রোজা ভাঙার ক্ষেত্রে মারাত্মক যেটা রোজাকে বাতিল করে দেয় সেটা হস্তমৈন এটা আমরা আমাদের নবীর একটা হাদিস থেকে জানতে পারি এটার উল্লেখ আছে সোহেব বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক আমাদের নবী বলেছেন যে আল্লাহ স্নালা বলেছেন যে আদম সন্তানেরা যে সব কাজ করে সেগুলো নিজের জন্য শুধু রোজা রোজা আমার জন্য আমি তাকে পুরস্কার দেব এরপর আরো বলা হয়েছে যে যে লোক বিরত থাকে সংযত থাকে খাওয়া থেকে পানীয় থেকে আর তার আকাঙ্ক্ষা থেকে আমার খাতিরে আল্লাহ বলেছেন যে বিরত থাকে পানাহার এবং নিজস্ব আকাঙ্ক্ষা থেকে আমার খাতিরে এই আকাঙ্ক্ষা আপনারাও বুঝতে পারছেন এর মধ্যে হস্তমৈথুন আছে তাহলে কেউ যদি হস্তমৈথুন করে বা বীর্যস্খলন করে যদি স্ত্রী সংস্পর্শে এসে উত্তেজিত হয়ে পড়ে অথবা অন্য কোনো কারণে কোনো মহিলাকে দেখে তার বীর্যস্খলন হয় তখন তার রোজা বাতিল হয়ে যাবে সে আল্লাহতালার কাছে তওবা করবে বাকি সময়টা রোজা রাখবে আর রমজান মাস শেষ হয়ে গেলে এই রোজাটা তাকে আবারও রাখতে হবে তবে এখানে কাফফারা দিতে হবে না জরিমানা দিতে হবে না কাফারা দিতে হবে শুধু সহবাসের ক্ষেত্রে যেহেতু এখানে সহবাস করেনি তাই কাফফারা দিতে হবে না অনুসূচনা করে বাকি সময়টা রোজা রাখবে পরে আবার রোজা রাখবে তবে এই সময়ে যদি কোনো লোকের শুধুমাত্র মাদিনির্গত হয় ফ্লুইড তাহলে তার রোজা ভাঙবে না একই ব্যাপার প্রস্টেটিক ফ্লুইডের ব্যাপারে মাদি যদি এই মাদি বের হয় মানে প্রসাবের পরে যে ফ্লুয়েড বের হয় তাহলে তার রোজা ভাঙবে না এরকম হলে তাকে শুধু গোপনাঙ্গ ধুয়ে ফেলতে হবে অজু করতে হবে তার রোজাটা ভেঙে যাবে না সে পুরো সময়টা রোজা থাকতে পারবে আমার মনে হয় এই ব্যাপারটা জানা পশ্চিমাদেশের অনেকের জন্যই খুব উপকারী হবে আল্লাহ আমাদের রক্ষা করুন আমরা যেন আমিন আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারি ইনশাল্লাহ তাহলে ভাই ও বোনেরা ইনশাল্লাহ দেখা হবে বিরতির পর ইরেস রমাদান রমাবান রমাদান সিয়াম আমি মোহাম্মদ هاشিম মাদানি বিএসটিভি বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি ماہ রমজানের মুবারকবাদ ইসলামের অপর নাম হলো জানা আর এর বিরোধী জানা নিশ্চয় শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করে যে বিদ্যা না হক হক বুঝে না সত্য মিথ্যা বুঝেনা সেটা মূলত বিদ্যা रविवार सन्ध्या साढ़े पांच टेलदेश सन्धार पांच टाय भारत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 ताहला जाके इच्छा आपनी रास्ता मानवतार প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু এই অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান অ্যাট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক যেসব কাজে রোজা বাতিল হয়ে যায় ড জাকির এই প্রশ্নটা প্রথমবার শুনে অনেক সহজ মনে হলেও আসলে কিন্তু সেরকম নয় কোনো কিছু খেলে বা পান করলে কি রোজা ভেঙে যাবে এটাকে কি গুরুতর পাপ বলে ধরা যেতে পারে রোজা রেখে যদি ইচ্ছাকৃতভাবে পানাহার করেন তাহলে সেটা বড় গুনা রোজা রেখে কে ইচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়া করলে সেটা একটা বড় গুনা তখন তাকে আল্লাহ তাল্লাহর কাছে দবা করতে হবে আর রমজানের পরে জরিমানা হিসেবে তাকে রোজাটা রাখতে হবে যদি এই খাবারটা মুখ দিয়ে নেওয়া হয় তাহলে রোজা ভেঙে যাবে অথবা যদি নাক দিয়ে কোনো লিকুইড ভেতরে যায় তাহলেও রোজাটা তার ভেঙে যাবে নবীসাল্লামের একটা হাদিসে কথা বলছে এটার উল্লেখ আছে সোনা নম্বর দাউদ খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই আমাদের নবী বলেছেন যে তোমরা যখন উজু করবে তখন নাকের ভেতরে বেশি পরিমাণে পানি নেবে শুধু রোজার সময়টা বাদে এ থেকে বুঝতে পারছি নাকে বেশি পানি দেওয়া হলে যদি গলায় চলে যায় তারপর চলে যায় পেটে তাহলে রোজাটা ভেঙে যাবে তাহলে নাক দিয়ে কোনো লিকুইড ভেতরে ঢুকলে সেটা পেটে চলে যাবে গলার ভেতর দিয়ে এরকম হলেও রোজা ভেঙে যাবে তবে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে পানাহার করে ভুলে খাওয়া দাওয়া করে তার রোজা ভাঙবে না আর রমজান মাসে প্রথম দিকে এই ভুলটা অনেকে করে ফেলে লোকজন অনেক সময় ভুল করে পানি খেয়ে ফেলে আবার খাবারও খেয়ে ফেলে তাহলে প্রথম কয়েকটা দিন লোকজনের এরকম হতে পারে যে মনের ভুলে খাবার খেয়ে ফেললো অথবা হয়তো পানিও খেয়ে ফেলল এখন কেউ অনিচ্ছাকৃত ভাবে অথবা ধরুন ভুলে গিয়ে যদি কিছু খায় বা পান করে তার রোজা ভাঙবে না আমাদের নবীর একটা সহি হাদিস কথা বলছে এটার উল্লেখ করা হয়েছে সে বুখারিতে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক আমাদের নবী বলেছেন যে যদি কোনো লোক অনিচ্ছাকৃতভাবে পানাহার করে সে রোজাটা সম্পূর্ণ করবে সে যা খেয়েছে বা পান করেছে সেটা আল্লাহ তালার তরফ থেকে আমাদের নবী মোহাম্মদ আরও বলেছেন এটার উল্লেখ আছে ইবনে মাজা খন্ড নম্বর তিন হাদিস নম্বর দুই হাজার তেতাল্লিশ এছাড়াও দুই হাজার পঁয়তাল্লিশ আমাদের প্রিয়নবী বলেছেন যে আল্লাহ মানা আমার উম্মাকে ক্ষমা করে দেবেন যদি তারা ভুলে যায় ভুল করে অথবা যদি জোর করে কিছু করানো হয় যদি কেউ ভুল করে কিছু করে বা মনে না থাকে অথবা নিরুপায় হয়ে আল্লাহ তাকে ক্ষমা করবেন শুধু ইচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়া করলেই রোজা ভেঙে যাবে আর সেটা বড় গুণা আল্লাহ আমাদের অনেক দয়া করেছেন আল্লাহামদুলিল্লা ডক্টর জাকির রোজা অবস্থায় একজন লোকই রত গ্রহণ করতে পারে অথবা কোনো ইঞ্জেকশন নিতে পারে যেটাতে তার শরীর পুষ্টিগ্রহণ করবে এটার কি অনুমতি আছে শরীরের রক্ত নেয়ার কথা যদি বলেন এই কাজটা পুষ্টিগ্রহণের ক্যাটাগরিতেই পড়বে এখানে শরীরের ভেতরে রক্ত প্রবেশ করানো হয় এজন্য এটাকে পুষ্টিগ্রহণের ক্যাটাগরিতে ধরা হয় এটা তো অনেকটা খাবারের মতোই কারণ খাবারটা প্রথমে কাগজ যায় তারপর রক্তে মিশে উপাদানগুলো রক্তের সাথে মিশে যায় তাহলে শরীরে রক্ত প্রবেশ করাতে গেলে সেটাকে খাবার বা পানীয় গ্রহণ করার মতো বলে ধরে নেওয়া হয় এতে রোজা ভেঙে যায় একইভাবে যদি নাকের মাধ্যমে রাইস দিয়ে খাবার দেন তাহলে রোজা ভেঙে যাবে এভাবে কিছু খাওয়ানো হলে রোজা ভেঙে যাবে অথবা যদি ইঞ্জেকশান নেন এটা অনেকটা পুষ্টিগ্রহণের মতো এক্ষেত্রেও তার রোজা ভেঙে যাবে এমন কি কিডনি ডায়ালিস এ ব্যাপারে আগেও বলেছি যে আপনি কিডনি থেকে রক্ত নিলেন সেটা বিশুদ্ধ করে তাতে বিভিন্ন উপাদান মেশালেন তারপর রক্ত শরীরে প্রবেশ করালেন এমন হলেও রোজা ভেঙে যাবে যে কোনো ধরনের ইঞ্জেকশান হোক অন্য কোথাও পুষ্টিগ্রহণের কিছু না থাকলে ঠিক আছে তার রোজাটা ভাঙবে না সে তখন রোজা রাখতে পারবে আমি শিওর এই উত্তর দেওয়ার সময় আপনি শরীরের ডাক্তারি আর আত্মার ডাক্তারি এই দুই অভিজ্ঞতাকেই ভালোভাবে কাজে লাগিয়েছেন আমরাও জানতে পারলাম এবারে এই একই টাইপে আরেকটা প্রশ্ন তবে এখানে প্রশ্নটা হল এরকম একজন লোক দান করতে পারবে কিনা তার নিজের শরীর থেকে যেমন ধরেন রক্ত দান করা রোজা অবস্থায় কি যখন কেউ রক্ত দান করে এটা অনেকটা কাপিং এর মতো কাপিং মানে শরীর থেকে রক্ত বের করা বাইরে রক্ত বের করা হয় সাকিং বা কাপিং এর মাধ্যমে এটা অনেকটা এক রকম। এই রক্ত দান করার ব্যাপারে বিশেষজ্ঞগণের মতভেদ আছে যে রক্তদান করা যাবে কিনা না রোজা থাকা অবস্থায় কাপিং করা যাবে কিনা এটা করার অনুমতি আছে কিনা একটা হাদিস এটার উল্লেখ আছে শুনান আবু দাউদ খণ্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যদি কেউ কাপিং করে বা কাপিং হয় তার রোজা ভেঙে যায় যদি কেউ কাপিং করে অথবা কাউকে কাপিং করা হয় রোজা ভেঙে যাবে তবে আরো একটা হাদিস আছে সহি খন্ড নম্বর তিন বুক অফ ফাস্টিং হাদিস নম্বর এক সেখানে বলা হয়েছে যে রোজা থাকা অবস্থায় মোহাম্মদ সুল্লাহলামের কাপিং করা হয়েছিল এই দুটো হাদিসের কারণে বিশেষজ্ঞগণের ভেতরে মতভেদ আছে একদল বিশেষজ্ঞ বলেন যে যেহেতু মোহাম্মদ সুল্লাহস্লাম আমাদের নির্দেশ দিয়েছেন যে কাউকে যদি কাপিং করা হয় আর যে কাপিং করবে তাদের রোজা ভেঙে যাবে কাপিং এটা নিষিদ্ধ রক্তদান নিষিদ্ধ পরের হাদিসটা হচ্ছে একটা কাজ প্রথম হাদিসটা একটা নির্দেশ যখন নির্দেশ আর কাজ এইভাবে আসবে তখন নির্দেশের গুরুত্বটাই বেশি এর উপর ভিত্তি করে একদল বিশেষজ্ঞ বলেন যে রক্তদান করা হারাম এসব বিশেষজ্ঞগণের মধ্যে আছেন ইমাম আহমেদ ইবনে হাম্বল এরপর শেখ বিনবাজ বলেন কাপিং এবং রক্তদান হারাম বিখ্যাত বিশেষজ্ঞ শেখ উতায়মি বলেন যে এটা হারাম শেখ সালে সালেফজান এবং শেখ জিবরিন এই বিশেষজ্ঞ বলেছেন কাপিং হারাম শেখ জিবরিন বলেছেন যে কাউকে রক্তদান করা কাপিং এর মতোই সেজন্য এটা হারাম কিন্তু যদি কারো জীবন বাঁচাতে রক্ত দান করেন এর অনুমতি আছে তারপরও রোজা ভেঙে যাবে আর এই রোজা তাকে পরে রাখতে হবে আরো একদল বিশেষজ্ঞ আছেন যেমন শেখ নাসিরদিন আলবাণী তিনি বলেছেন যে আবুদাহদের এই প্রথম হাদিসটা রদ করা হয়েছে সেই বুকারি হাদিসটার মাধ্যমে সেজন্য কাপিং এর অনুমতি আছে রক্তদানের অনুমতি আছে এই বিশেষজ্ঞগণের মতে রোজা থাকা অবস্থায় রক্তদান বা কাপিংয়ের অনুমতি আছে এতে রোজা ভাঙবে না বলছেন শেখ উদ্দিন আলবানি এরপর আছেন একজন সাহাবি আনাসিবনে মালিক রাদে আল্লাহানহ তারপর হজরত আয়েশা রাদে আল্লাহানহা তারপর আছেন ইমাম মালিক তারপর ইমাম সাফি তাহলে এই দলেও অনেক বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে রক্তদান করলে রোজা ভেঙে যায় না ছাড়াও আবার অনেক বিশেষজ্ঞ বলেন এটা মাকরু আবার অনেক বিশেষজ্ঞ বলেন যেহেতু আমাদের মধ্যে অনেক মতভেদ তাই রোজা অবস্থায় রক্ত না দেয় ভালো দিতে চাইলে সূর্য ডুবর পরে এভাবে রক্তদানের ব্যাপারে বিশেষজ্ঞগণের অনেক মতভেদ আছে কিন্তু অন্য জিনিসগুলোর কথা যদি বলেন যেমন ধরেন যদি সামান্য রক্ত বের হয়ে যায় শরীরে কোথাও কেটে গেলে তাহলে রোজা ভাঙবে না ব্যাপারে মতভেদ নেই অথবা যদি টেস্ট করার জন্য সামান্য রক্ত দেন শরীর থেকে যদি কয়েক মিলিলিটার রক্ত দেন টেস্টের জন্য তাহলে রোজা ভাঙবে না অথবা কোথাও কেটে গিয়ে সামান্য রক্ত বের হলে রোজা ভাঙবে না অথবা যদি নাক দিয়ে রক্ত পড়ে এরকম হলেও তার রোজা ভেঙে যাবে না অথবা ধরেন ছোটোখাটো অপারেশন যেখানে খুব সামান্য রক্তপাত হয় তাহলে রোজা ভাঙবে না যদি অনেক বেশি রক্তপাত হয় ব্লাড সার্জারিতে যেটা অনেকখানি রক্তদানের মতো ব্যাপারে এমন হলে রোজা ভেঙে যাবে তাহলে যদি এই ধরনের কিছু হয় যেমন নাক দিয়ে রক্ত পড়ল বা সামান্য ক্ষত এক্ষেত্রে সবাই একমত সব বিশেষজ্ঞ না। এরকম কয়েকটা বিষয় নিয়ে রমজান মাসে মুসলিমদের মধ্যে প্রায়ই আলোচনা হয় আজকে আমরা এরকম বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দিলাম আশা করি দর্শকরা সবাই উপকৃত হবেন এখন ধরেন একজন লোক বমি করল ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে এখানে নিয়মটা কি একই রকম বমি করলে রোজা ভাঙবে নাকি ভাঙবে না যদি বমির কথা বলেন আমাদের প্রিয়নবী মোসলাম বলেছেন এটা একটা সহি হাদিস এর উল্লেখ আছে তির্মিজিতে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার সাতশো আমাদের নবী বলেছেন যে যদি কেউ অনিচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে না কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে ইচ্ছা করে বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে এ হাদিস আরও এক জায়গায় আছে সুনান আবু দাউদ খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার ২৩৭৪ হাজার তিনশো চুয়াত্তর আমাদের প্রিয়নী বলেছেন যদি কেউ হঠাৎ করে বমি করে মানে অনিচ্ছাকৃতভাবে হঠাৎ করে তাকে সেজন্য জরিমানা দিতে হবে না তার মানে রোজা ভাঙবে না তারপরে তাকে রোজা রাখতে হবে না কেউ যদি ভূমি করে ইচ্ছাকৃতভাবে তাকে জরিমানা দিতে হবে তার মানে এই রোজা তাকে পরে রাখতে হবে তাহলে যদি কেউ বমি করে অনিচ্ছাকৃতভাবে তখন তার রোজা ভেঙে যাবে না সেরোজা থাকতে পারবে তবে কেউ যদি বমি করে ইচ্ছা করে যদি গলার ভেতরে আঙ্গুল দিয়ে বমি করে অথবা পেটে চাপ দিয়ে বমি করে অথবা এমন কিছুর ঘ্রাণ নেয় যেটাতে দুর্গন্ধ আছে এভাবে ঘ্রান নিতে নিতে বমি করে অথবা এমন কিছু দেখে যেটা খুব অপ্রীতিকর আর সেটা দেখতে দেখতে বমি করে ফেলে এই সবগুলোই হচ্ছে ইচ্ছাকৃতভাবে ভাবে বমি করা ইচ্ছে করে বমি করলে পরে আপনাকে সেরোজা রাখতে হবে अनिच्छीकृत भाई बमी बेर से ढुकें रोजा भेगे जा बमी आसते थे चेपे रखबे ना एम रोजा भांगा क्योंकि बे हार पर भेतरे ढुक्र फेलेंपनार रोजा टाइम रोजा भेगे जा रोजा भेगे जा बमि गिने फेलिछकृत भाव बमि आसले बर कर दें रोजा भांगा अच्छा सुंदर आपके अनेक धन्यवाद আমি নিশ্চিত অনেকের সন্দেহ দূর হয়েছে তাহলে ভাই ও বোনেরা ইনশাল্লাহ দেখা হবে বিরতির পর পরীতে এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হল আল্লাহ স্বানার পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে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 उ रोड बोड नम्बर शून्य GB49-ARAY-300-08-08-08-1323-08 उ तीन शून्य शून्य शून्य आठ तीन सुफ्टीआईसीआर जि टा पाठे इमेल कर असलम रहा वरक अनुष्ठने आबो स्वागतम रमजान अ डेट उ जकसुफ चेम्बार्स केलोचनार टपिक जिसब कोजा बतािल जाए ड ज এবারে মনে করেন এমন একজন মহিলা যার রক্তস্রাপ চলছে অর্থাৎ পিরিয়ড এই সময়টাতে মহিলাদেরকে নামাজ আদায় করা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আর এই নামাজগুলো তাকে পরে আদায় করতে হবে না সেটা আমরা এই অনুষ্ঠানের গত পর্বে জানতে পেরেছি এখন রোজা রাখার ক্ষেত্রে যে নিয়মটা কি সেটা কি একই রকম যদি রোজা রাখার কথা বলতে হয় সে সময় যদি কোনো মহিলা রজস্রাব শুরু হয় হাদিস অনুযায়ী এটার উল্লেখ আছে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো একান্ন হজরত আয়েশা রাদিয়ালা আনহা নবী মোহাম্মদের স্ত্রী তিনি বলেছেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে রজস্রাব হলে তাকে কি পরে এই রোজাগুলো রাখতে হবে এ ব্যাপারে তিনি বলেছেন যে কোনো মহিলা যদি রোজা রাখে আর তখন যদি তার রজস্রাব শুরু হয়ে যায় রমজান মাসে যদি সে তখন রোজা থাকে আর রজস্রাব শুরু হয়ে যায় ক্ষেত্রে নবী বলেছেন যে রোজাটা পরে রাখতে হবে তবে নামাজের ক্ষেত্রে তিনি কথা বলেননি তাহলে নবীসাল ইসলামের এই হাদিস অনুযায়ী যেটার বর্ণনা দিয়েছেন তাঁর স্ত্রী হজরত আইসার্দ্লাহ আনহা এখানে নামাজ পরবর্তীতে আদায়ের কথা বলা হয়নি তবে রোজা পরবর্তীতে রাখার কথা বলা হয়েছে যদি কোনো মহিলা রজস্রাব হয় অথবা প্রসব পরবর্তী রক্তপাত তখন সে রোজা রাখতে পারবে না রোজাটা ভেঙে যাবে যদি এটা শুরু হয় দিনের মাঝামাঝি রোজা ভেঙে ফেলতে হবে এছাড়াও যদি রজস্রাব শুরু হয় সূর্যাস্তের সামান্য একটু আগে সেক্ষেত্রেও ভেঙ্গে ফেলতে হবে রোজা রাখা যাবে না তবে যদি রজস্রাব বন্ধ হয়ে যে ফজরের ঠিক আগে তাহলে সে রোজা রাখতে পারবে কিন্তু যদি তার রজস্রাব বন্ধ হয় ফজরের নামাজের কিছুক্ষণ পরে তাহলে রোজা রাখবে না আর রমজান মাসের পরে কোন এক সময় তাকে রোজাগুলো রাখতে হবে মহিলাদের রজস্রাব বা প্রসব পরবর্তী রক্তস্রাব হলে রোজা ভেঙে যায় এটার কারণ হচ্ছে সে সময় শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যায় আর আল্লাহবানওয়ালা কারো উপরেই বেশি বোঝা চাপাতে চান না এটা আল্লাহ স্বানওয়ালার একটা দয়া তিনি কাজ কঠিন করে দেননি রক্ত বেরিয়ে গেল আর যদি নিয়ম করে দেওয়া হয় যে খাবার খেতে পারবে না পানি খেতে পারবে না এটা অতিরিক্ত বোঝা তাই আল্লাহ তালা এখানে মহিলাদের অব্যাহতি দিয়েছেন যে রোজা রাখার দরকার নেই তবে এটা রমজানের পরে রাখতে হবে এখন পরবর্তীতে রোজা রাখার কথা বলা হয়েছে কিন্তু নামাজের কথা বলা হয়নি কারণ নামাজ তো সব মানুষকে তার জীবনের প্রত্যেক পড়তে হবে দিনে কমপক্ষে পাঁচক। তাহলে সেই মহিলা যদি নামাজ মিস করে হতে পারে পাঁচ দিন ছয় দিন সাত দিন এভাবে এগুলো সে কখন পড়বে কারণ প্রত্যেকদিনই তো সে কমপক্ষে পাঁচ হাজার নামাজ পড়ছে আর রোজা রাখাটা ফরজ শুধু রমজান মাসে সেই মহিলা যদি রমজানের সাত দিন রোজা রাখতে না পারে রমজান শেষ হলে কাপফারা হিসেবে তাকে এই রোজাগুলো রাখতে হবে তাই আমার মনে হয় আমার মত অনুযায়ী এ কারণে আল্লাহ সাবান তালা এবং আমাদের নবী মোহাম্মদ বলেছেন মহিলারা রজস্রাবের সময় নামাজ মিস করলে সেটা পরবর্তীতে পড়া লাগবে না তবে রমজান মাসে যদি মিস করে তাহলে পরে রোজা রাখতে হবে সুন্দর আশা করি সবার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়েছে তাহলে ড জাকির অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা এখন দর্শকদের পাঠানো প্রশ্নগুলোর উত্তর দিতে পারি আর পিসটিভির দর্শকদের কাছ থেকে আমরা হাজার হাজার চিঠি পেয়েছি অনুষ্ঠানের টপিক অনুযায়ী এখন আপনাকে এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন করতে চাই ইনশাল্লাহ আমি খুশি হব তো ডা জাকির দর্শকদের পাঠানো প্রথম প্রশ্নটা হচ্ছে যে ধরেন একজন লোক সেহারির পরে যদি তখন অনিচ্ছাকৃতভাবে কোনো খাবারের কণা আটকে থাকে তার দাঁতের ফাঁকে আর তারপর যেহেতু আমাদের মুখের ভেতরে লালা আছে তাই আমরা প্রায়ই ঢোকগেলি ধরেন সেই খাদ্য খাদ্যকোনা গলা দিয়ে নিচে নেমে গেল চলে গেল পাগস্থলিতে ঠিক আছে ধরেন সে খাদ্যকণাটা সে গিলে ফেলল এখন এই অবস্থায় পড়লে তার রোজা কি ভেঙে যাবে নাকি ভাঙবে না আর এর সাথে আমরা আরও একটা বিষয় জানতে চাই যদি কেউ নিজের লালা বা মিউকাস গিলে ফেলে সেক্ষেত্রে তাকে কি করতে হবে অনেক সময় দেখা যায় এরকম হতে পারে যে খাবারের কণা দাঁতের ফাঁকে আটকে গেছে হতে পারে খাওয়ার সময় এখন দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার পেটে চলে গেল কিন্তু সে লোক টের পেল না আর যদি না বুঝে খাবারটা গিলে ফেলে তার রোজা ভাঙবে না তবে যদি খাবারের কণাটা বড় হয় ওই ব্যক্তি টের পেয়ে গেলে বের করে ফেলে দিতে হবে আর অনিচ্ছাকৃতভাবে যদি সেই খাবারের কণা তার পেটের ভেতরে চলে যায় তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন রোজা বাতিল হয়ে যাবে না কিন্তু যদি টের পান আর ইচ্ছাকৃতভাবে গিলে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে অনিচ্ছাকৃতভাবে হলে রোজা ভাঙবে না যদি আপনি টের পান যে দাঁতের ফাঁকে খাবারের কোনো আটকে আছে বের করে ফেলে দেবেন আর এছাড়াও যদি কারো দাঁত থেকে রক্ত বের হয় হয়তো মেশো পরে অথবা রোজা থেকে ব্রাশ করার সময় সেই রক্ত ফেলে দিতে হবে অনিচ্ছাকৃতভাবে যদি রক্ত পেটে চলে যায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন তবে ইচ্ছাকৃতভাবে গিলে ফেলবেন না এবার আপনার দ্বিতীয় প্রশ্নের অংশটা নিয়ে বলি তার মানে মিউকাসের ব্যাপারে মাথা থেকে আসতে পারে প্যারানেজাল সাইনাস দিয়ে অথবা নাক দিয়ে অথবা গলা খাকারি দিলে মুখের ভেতরে যে লালা চলে আসে সেটা যদি গলার ভেতরে পাগজস্থলিতে চলে যায় মুখের সামনে আসে না এটা খুবই স্বাভাবিক ব্যাপার অনেক মানুষেরই এমন হয় মিউকাস বা লালা গলার ভেতরে আটকে থাকে তারপর কোনো এক সময় পাগস্থলিতে চলে যায় এতে কোনো সমস্যা নেই এতে রোজা ভেঙে যায় না কারণ এটা মুখে চলে আসে তাহলে বাইরে ফেলে দেবেন যদি মিউকাস বা গিলে ফেললে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন তবে ইচ্ছাকৃতভাবে গেলে যাবে না আচ্ছা এবারে প্রশ্নকারী ইনি পেশায় একজন ইঞ্জিনিয়ার আর তিনি আসলে জানতে চাচ্ছেন যে পবিত্র রমজান মাসে কেউ যদি বিয়ে করে তাহলে সেই বিয়ের অনুমতি আছে কি না। রমজান মাসে বিয়ে করার কথা যদি বলতে হয় পবিত্র কোরআনে বা হাদিসের কোথায় কথা বলা হয়নি যে রমজান মাসে বিয়ে করা যাবে না একজন ব্যক্তি বিয়ে করতে পারে বছরের যে কোনো সময় তবে এই রমজান মাসে আমরা নিজেদের সংযত রাখি খাওয়া দাওয়া পানীয় এবং স্ত্রী সহবাস করা থেকে এটা নির্ভর করবে তাদের উপরে যারা রমজান মাসে বিয়ে করছে তাদের তখন কি করতে হবে দিনের বেলায় নিজেদের আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখতে হবে সূর্য ওঠা থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত নিজেদের সংযত রাখতে হবে আর এটাই পরীক্ষা যদি সংযত থাকতে পারে সহবাস থেকে তাহলে বিয়ে করতেই পারে তবে রমজান মাসে যদি কেউ বিয়ে করে নতুন স্ত্রী তার সাথে সময় কাটাতে হবে যদি মনে কোনো দ্বিধা থাকে তাহলে দেরি করে বিয়ে করাটাই তার জন্য ভালো হবে রমজান মাসটা শেষ হলে রমজানের সময় সে আল্লাহ স্মরণ করবে তবে এমনিতে বিয়ে হারাম না। প্রশ্ন যে ধরেন একজন মহিলা সে কি এই রমজান মাসে পরীক্ষা করার জন্য গায়নোকোলজিস্টের কাছে যেতে পারবেন যদি কোনো মহিলা রোজা থেকে যায় একজন গায়নোকোলজিস্টের কাছে এতে কোনো সমস্যা নেই তবে খেয়াল রাখতে হবে যে সেই গায়নোকোলজিস্ট বা ডাক্তার যেন একজন মহিলা হয় কারণ হিজাব পালন করতে হবে মহিলা যদি তখন কোনো পুরুষ ডাক্তারের কাছে যায় তাহলে সেটা হারাম তখন যদি আশেপাশের কোনো ডাক্তার না থাকে অথবা সেই মহিলার খুব খারাপ অবস্থা অথবা মারাও যেতে পারে সেই সময় যদি কোনো মহিলা গায়নোকোলজিস্ট পাওয়া না যায় তখন পুরুষ ডাক্তার কাছে যেতে পারে সে তবে এরকম না হলে মহিলা ডাক্তারের কাছেই যেতে হবে তাকে যখন গায়নি ডাক্তারের কাছে যাবে তখন যদি কোনো টেস্ট করা হয় গায়নি ডাক্তার বিভিন্ন রকম পরীক্ষা করতে পারেন তার গোপনাঙ্গ পরীক্ষা করতে পারেন গোপনাঙ্গে আঙ্গুল প্রবেশ করালে এতে রোজা ভাঙবে না অথবা গোপনাঙ্গে ইনস্ট্রুমেন্ট প্রবেশ করালেও রোজা ভাঙবে না তাহলে এই ধরনের টেস্ট অথবা কোনো কিছু যদি গোপনাঙ্গে প্রবেশ করানো হয় তাহলে রোজা ভাঙবে না তারপরে সে গায়নি ডাক্তারের কাছে যাবে তখন যদি কোনো টেস্ট করা হয় তখন যদি জরায়ুর ভেতরে কোনো যন্ত্র প্রবেশ করানো হয় অথবা ক্যাথেডার দেওয়া হলো এসব কোনো কারণেই রোজা ভাঙবে না এছাড়াও যদি তাকে গায়নি ডাক্তার পরীক্ষা করে থাকে তার শরীরের ভেতরে কোনো যন্ত্রপাতি প্রবেশ করানো হয়তো ইউরোনাল প্যাসেস দিয়ে এসব টেস্টের কারণে রোজা ভেঙে যাবে না কারণ এখানে ব্যাপারটা এমন না যে খাবার বা পুষ্টি শরীরের ভেতরে যাচ্ছে আর খাবার বা পুষ্টি গোপনাঙ্গ দিয়ে গ্রহণ করানো যায় না এটা আসলে অসম্ভব একটা ব্যাপার তাই বিশেষজ্ঞগণ সবাই এ বিষয়ে একমত যে গায়নি ডাক্তারের কাছে যাওয়া যাবে কিছু টেস্ট করতে পারে এতে রোজা ভেঙে যায় না আশা করি এটা মুসলিম বন্ধুর জন্য যথেষ্ট উপকারী হবে পরের প্রশ্ন যদি কোনো লোক পেশার খাতিরে রিবা নেয় অথবা দেয় যেটাকে এখানে দিনের ভাষায় বলা হয় ইন্টারেস্ট তাহলে কি এমন যে তাদের রোজা কবুল করা হবে না এখানে সুদ বা রিবার কথা যদি বলতে হয় রিবা একটা বড় এটা কবিরা সব মিলিয়ে আট জায়গায় রিবার কথা বলা হয়েছে আল্লাহ কথা বলেছেন সুরা আল ইমরান পদ্মা নম্বর নম্বর একশো তিরিশ সুরা নিসা পদ্মা নম্বর আয়াত একশো একষট্টি এরপর তিনবার আছে সুরা বাকারা অধ্যায় দুই এছাড়া আছে সুরাবাকারা অধ্যায় দুই তারপর সুরা বাকারা অধ্যায় দুই আয় দুশো আটাত্তর আছে আমি এখানে শেষে দুটো বলছি বিস্তারিত বলছি না পবিত্র পবিত্রকরণে সুরা বাকারা অধ্যায় দুই ও দুশো তোমরা তোমাদের সুদের যে বকেয়া আছে সেটা ছেড়ে দাও যদি কেউ সুদের এই দাবিটা না ছাড়ে রিবা এটা একটা আরবি শব্দ তোমরা যদি তোমাদের সুদের এই দাবিটা ছেড়ে না দাও তবে আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও যদি কেউ রিবার সাথে জড়িত থাকে ইন্টারেস্ট সুদ আল্লাহ এবং রাসুল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন এটা খুবই বড় গুনা মদ খাঁর এটা বড় গুনা এটা মাদকদ্রব্য সেবনের চেয়েও একটা বড় গুনা কারণ যদি মদ খান মাদকদ্রব্য নেন শুকরবংস খান এগুলোও বড় গুনা কিন্তু এজন্য আল্লাহ এবং রাসুল যুদ্ধ ঘোষণা করবেন না যদি রিবার মধ্যে জড়িয়ে পড়েন সুদ নেন বা সুদ দেন সুদ দেয়া বা সুদ নেয়া এ দুটোই বড় গুনা যদি কেউ রিবা জড়িত থাকে এমনিতে তার রোজা ভেঙে যাবে না কারণ রোজা ভাঙা যে কারণগুলোর কথা বলেছি সব মিলিয়ে দশটার কথা এর মধ্যে রিবা নেই তবে বড় গুনা এটা রিবা থেকে নিজেদের বিরত রাখব। বিশেষ করে রমজান মাসে কারণ এটা হলো ক্ষমার মাস আশীর্বাদের মাস এতে করে আপনার পুরস্কার শুধু কমে যাবে তবে রিবার কারণে আপনার রোজা ভেঙে যাবে না রোজা বাতিল হয়ে যাবে না কিন্তু তার পুরস্কার কমে যাবে আমাদের নবী মোহাম্মদ সাল্লা বলেছেন এটা আছে সোহেবুখারিতে খণ্ড নাম্বার তিন বুক অব ফাসিং এক হাজার নয়শ আমাদের পি নবী বলেছেন কেউ যদি কাজ আর মিথ্যে কথা থেকে বিরত না থাকে তাহলে তার পানাহার থেকে বিরত থাকাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই যদি কোনো মানুষ বিরত না থাকে খারাপ কাজ থেকে গুনার কাজ থেকে হারাম কাজ থেকে তার পানাহার থেকে বিরত থাকায় আল্লাহ তাই না আর আমরা জানি যে দুর্ভাগ্যজনক ভাবে অনেক মানুষ মনে করে যে এই ইন্টারেস্ট বা তাদের একটা অর্থনৈতিক নিরাপত্তা দিচ্ছে দোয়া করি আল্লাহ আমাদের রক্ষা করেন তাহলে ভাই ও বোনেরা लदर सियामास गुरुत्वपूर्ण विषय गुलिवेशन आल्लाटीय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 জানুন রমজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখুন প্রতিদিন সন্ধ্যা ছটায় পর পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বাংলায়। আমরা ইসলামকে কিভাবে অনুসরণ করব। পবিত্র পুরাণ এবং অন্য কিছুই নয় তোমরা বিভিন্ন তলে বিভক্ত হয়েও না ইমাম ইমাম কেতাব সর্বোত্তম পথ হলো দেখুন মানার পদ্ধতি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়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 রোজা অনেক লোকজন দিনের বেলায় সময় কাটাতে চাই খেলাধুলা করে বিনোদনের মধ্যে এই সময়টাতে এমন সব কাজ করবেন যেগুলো আমাদের নবীন্নত চার নম্বর অনেকেই ইফতার পার্টি দেয় মানুষকে দেখানোর জন্য আল্লাহ সব তালা সন্তুষ্টির জন্য না পাঁচ নাম্বার অনেকের বাসায় মহিলাদের বিভিন্ন রকম খাবার দাবার রান্না করতে বলে থাকে তারা সারি আর ইফতারের জন্য এতে করে রমজানের সময়টায় বাসার মহিলারা তাদের বেশিরভাগ সময় কাটায় রান্নাঘরে বসে সময় কাটানো উচিত ছিল আল্লাহ সাবান ইবাদত করে নাম্বার ছয় যে ভুলটা মানুষ করে থাকে সেটা হচ্ছে এ সময় তারা বাড়িঘর মেরামত করার কাজেই ব্যস্ত থাকে রমজান মাসে তো আপনি ব্যস্ত থাকবেন আল্লা সাবানতালার ইবাদত করে সাত নাম্বার যে কাজ সেটা হচ্ছে অনেক লোক সারা জেগে থাকে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 তারপর সে যদি অন্য কাউকে কিছু শিখিয়ে থাকে আর সেই লোক যদি নিয়ে তার নিজের কাজে লাগায় সাহায্যের কাজে থাকবে আর শেষটা হচ্ছে সেজন্য জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ আর আল্লা পবিত্রকরণে বলেছেন সুরা নাহাল অধ্যায় নম্বর ষোলো আয়াত আর সুরা আম্বিয়া অধ্যায় নম্বর একুশ আয়াত নম্বর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 তারা আল্লা প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টাবিদ্রুপ করে এদের জন্য রয়েছে খুবই অবমাননাকর শাস্তি পবিত্রকরণের তাফসির পড়লে আপনারা দেখতে পাবেন এই যে অসার বাক্য জ্ঞান বহির্ভূত অর্থ ছাড়া এটা বোঝাচ্ছে অনস্লামিক গান আর বিভিন্ন বাদ্যযন্ত্রের কথা তাফসির পড়লে এটা পাবেন আর নবী মিউজিককে নিষেধ করেছেন এরকম অনেক সহিহাদিস আছে যদি আমাদের নবী মোহাম্মদুল্লা ইসলামের হাদিসগুলো পড়ে দেখেন তাহলে এই ব্যাপারে কোনোরকম সন্দেহই থাকবে না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 আমাদের নবী মোহাম্মদামের হাদিস পড়লে দেখবেন সোহেব বুখারি খণ্ড নম্বর পাঁচ হাদিসার এক এখানে বলা হয়েছে যে মোহাম্মদ একদিন বিয়ে করার পরে বাইরে এসে কথা বলছিলেন সাহাবিগণের সাথে তখন ছোট ছোট দুটো মেয়ে ছিল এই ধাপ তার মানে তাম্বুরী আর তারা গানে গানে সাহাবিগণের প্রশংসা করছে কীভাবে অমুকের বাবা জিহাদ করেছেন এরপর তারা নবীর প্রশংসা করতে লাগল নবী বললেন আমার প্রশংসা করোনা আগে জাগাই ছিল তাইগাঁও তার মানে নবী সাল্লাহাম তাদের এই তাম্বরী বা বাজাতে নিষেধ করেননি এছাড়াও আরেকটা হাদিস আছে বুখারিতে খন্ড নাম্বার দুই হাদিস আমাদের নবী একদিন শুয়েছিলেন এই হাদিসের বর্ণনা দিয়েছেন হজরত আয়েশা রাদা আল্লাহ আনহা তিনি বলেছেন যে দুটো ছোট মেয়ে তাম্বরি ছিল আর গান গাচ্ছিল তখন হজরত আবু আকর রাজিয়াল্লাহ আনহ হজরত আয়সা রাজি আল্লাহন বাবা তিনি সেখানে এসে তাদের বললেন বন্ধ করো মহমসুলাম তখন ঘরে শুয়েছিলেন তিনি আবুবক রাজি আল্লাহনকে বললেন গান গাক ওরা আজকের দিনটা তো ঈদের দিন ওরা গান গাক এছাড়া আরেকটা হাদিস আছে তিরমিজিতে হাদিস নাম্বার তিন সেখানে আমাদের নবী সাল্লসালাম বলেছেন যে একবার এক লোক নবীর কাছে এসে তাকে বলল আমি আল্লাহ স্বানার নামে শপথ করছি যদি আপনি জিতে ফিরে আসেন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 لا يا عبدي شؤنا صون وعد ونقولوتم فيه صدق يا منى صبر ولق <#الحسنễ> في كل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 পৃথিবীর বড় বড়। उट रोड बार्मिंग जी चार BIC जि टा पाठ मेल कर